এই লাঞ্চিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্চিত इसलाम व्यती रेखे दिवस सेवा विधान क्रमगत करे के नारी के दीब अधिकार এই লাঞ্চিত এই লাঞ্চিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নার জাতি নারীকে দিয়েছে সত্য সম্মান এই লাঞ্চিত যারা সদা নেই মেহনতি জনতার প্রাপ্য চূড়ার নিচে কাদশী সুহারে বারে বা যারা সদা নেই মেহনতি জনতার ইরিজিত প্রাপ্য অধিকার বিলাস বহুল ওই স্বপ্ন চূড়ার নিচে কাদশি শুয় নাহারে বারে বা আর তো চিৎকার ঘুচিয়ে দিতে সবার ময়দানে চুট চল হরদম এই লাঞ্চিত এই লাঞ্চিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইস্তা নেতৃত্বের ভার পেয়েছে বিশ্ব শাসন ভার বিপ্লব বিবিবেকের দ্বার্কো শহীদের লাল খুন জড়াইনে আল্লাহু আকবর ধ্বনিত কবজাই নিতে হবে বিশ্ব শাসন ভার বিপ্লব বিবিবেকের দ্বার্ ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে সত সম্মান এই লাঞ্চিত এই লাঞ্চিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম নেতৃত্বের ইসলাম নেতৃত্বের ভার পেয়েছে নর জাতি নারীকে দিয়েছে শত সম্মান এই লাঞ্চিত এই লাঞ্চিত বঞ্চিত মজলুম জনতার অধিকার দিয়েছে ইসলাম